আবু মুস্তা রাজিল্লাহ তু আল্লাহুতে বর্ণিত তিনি বলেন মদিনার এক বাগানের ভেতর আমি নাবি সাল্লাহ আলিয়া সঙ্গে ছিলাম তখন এক ব্যক্তি এসে বাগানের দরজা খুলে দেওয়ার জন্য বলল নাবি সাল্লাহ সাল্লাম বললেন তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখলাম যে তিনি আবু বকর রাজু তাল্লাহ্ন তাকে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেয়া সুসংবাদ দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন অতপর আরেক ব্যক্তি এসে দরজা খোলার জন্য বলল নব্বী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখলাম তিনি উমার রদিল্লাহ তু আল্লু তাকে আমি নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সুসংবাদ জানিয়ে দিলাম তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন অতপর আর একজন দরজা খুলে দেওয়ার জন্য বললেন নব্বী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও কিন্তু তার উপর ভয়ানক বিপদ আসবে দেখলাম যে তিনি উসমান রদিল্লাহ তু আলহ্নহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যা বলেছেন আমি তাকে বললাম তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন আর বললেন আল্লাহি সাহায্যকারী